الحمد لله نحمده ونستعيده ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه فنعوذ بالله من شر بأنفسنا من يهدر الله فلا وَمَنْ يُبْلِلْهُ فَلَا هَا دِيَ لَا وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْبَدُهُ لَا شَرِيكَ لَا وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَرْضُهُ أما بعد فأعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم قد أفلع من زكاها وقد خار من جساها صدق الله العليه العظيم গুরু শরীফ পরিম্ব আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র রমজান মাসে রহমতের দশ দিন শেষ হয়ে গেছে মা ফেরাতের দশ দিনের প্রথম দিন আজকে শুরু হল জানি না আমরা রহমত পাইলাম কিনা আর গুণা মাফ করাইতে পারলাম কিনা সবসময় ওই কথা মনে রাখা লাগবে অর্ধের দুনিয়ার রাজা আমিরুল ওমর ফারুক রবিআল ঋদ মানি খুশি খুশির দিনও ঘরের দরজা বন্ধ করিয়া লোকেরা বলে আমি খুশি আর দরজা বন্ধ করে কান্দেন আমিরুল মমিনীর বলতে ছিলেন আমার সঙ্গীরা সাথীরা আল্লাহ রসুল সাল্লাই মেম্বারে পা অবস্থায় বলছিলেন আমিন তার মাধ্যম আমিন বলাইছেন সর্দার দৌজাহান তার মাধ্যমে দোয়া শিক্ষা দিল আল্লাহ আল্লাহ করাইলেন জিব্রাইল আমিনের মাধ্যমে আমিন বলাইলেন আল্লাহ রসুল তার মাধ্যমে এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোন সন্দেহ একটা হলো যার উপর থেকে রমজান মাসের রোজা সইলে গেল সুযোগ পাইয়াও যদি গুণা মাফ করাতে না পারে তার ধ্বংস হোক আল্লাহ হাবি সাল্লাম বলছিলেন আমি করে তা আমি তো অমর জানি না আমার উপর থেকে রমজান মাসের রোজা সইলে গেছে আমি আমার গুণা মাফ করাতে পারছি কিনা আজকেও ঈদের দিন আজকেও গুণ আল্লাহ রাবুল্লাহ আলম মাফ করবেন তা আমি একটু কাইন্দে কাইটে দেখি যে আমার গুণ আমি মাফ করাইতে পারি না। যেই মামলার তদবির না। ওই মামলার কিন্তু খালাস নাই এই জন্য আব্বাজা মোহাম্মদ উলালাই বলতেন বাজা। দুনিয়ার যে কোনো কাজের ব্যাপারে যদি তুমি চরম না দাও চেষ্টা না করো ওই কাজের উন্নতি বা ওই কাজে লাভবান হওয়া এটা কোনোদিন আশা করা যায় না তা আখেরাতের ব্যাপারেও যদি তুমি গুরুত্ব না দাও চেষ্টা না করো তাহলে আখেরানের ব্যাপারেও তুমি কোনো ভালো ফল পাওয়ার আশা করা আগামী বছর আবার রোজা আসবে আর আমি বহু দূরের কথা এর ভিতরে কত সংবাদ আমাদের কাছে আসছে যেমন আগে আমার চরমের মুজাহিদরা অনেক লোকেরা দুনিয়া থেকে বিদায় আসলে মূলত ব্যাপার মৃত্যুর কথা বুঝে যাওয়ার কারণেই কিন্তু আমাদের থেকে যত ধরনের প্রকাশ পাইতেছে আর যার এই কথাটা যে দুনিয়াটু দেখতে না দেখতে শেষ হয়ে যায় আমার মূল জিন্দগি হলো আখেরাতের জিন্দগি ওই জিন্দগির সম্বল সম্পদ এখান থেকে আমার কামাই করার পরে রওনা করতে হবে এইটা যার ভিতরে পুরাপুরি এতই বিশ্বাস এসে গেছে তার চলাফেরা কথাবার্তা কার্যক্রম সম্পূর্ণ ঠিক যাই হোক যেই কথা বলতে চাইছিলাম সবসময় দলের ভিতরে একটা চাহিদা একটা তালাশ সবসময় দলের ভিতরে একটা ভাঙ্গা ভাঙ্গা অবস্থান মা বুদ্ধ গুনা মাফ হইল কিনা তো জানি তা দয়া মায়ীবনের মাসা আল্লাহ একটা হলো কালিনার জেকের হাঁটতে চলতে খাইতে লইতে হতে বসতে হাঁটতে আছেন শস্য মেলা এই জেকের বেশি বেশি করা আর একটা আমুল কি আল্লাহ রসুল্লাহ আলাই তা করতেন আল্লাহ রসুলের কি খুব না উজুবিল্লা তার কি গুণা ছিল না তিন তা করতেন কেন উম্মের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রসুল ব্যাপারে মা কাকা জান এত তাকতেন এরপরে আবার দেখা যায় যে আল্লাহ রবি সাল্লাহ আলহাম এ বাদতের ময়দানে এমন ভাবে তিনি অবস্থান তৈরি করতেন ইলা। তার পাও মুবার জিজ্ঞাসা করিয়া আপনার গুনা খাতা আল্লাহ মাফ করে দিয়েছে এরপর আপনি এত এবাদতের বিচারে লিখত তখন উত্তর দিতেন যেই মাওলা আমার গুনা খাতা করছে সেই মাওলা শুকুরগুজার বান্দাকি আমি হব না ঠিক মুসলমানি বুয়া বড় দান নেহা দান এ নানে খুদ বাদস্তে খাজা দাদা দান আদমিয় দাদাইবা জব্দ মুসলমান কর দাই এ খোদা করবা সাওয়াব ইহসান আর ইহসা কর দাই আল্লাহ রাজার কম বেশি মাকলুকার সর্বশ্রেষ্ঠ মাকলুকের নাম হল এই মানুষের ভিতরে আল্লা আলমিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে দুনিয়ার ভিতরে মানুষ অনেক আছে হিন্দুর ঘরে জন্ম হয়েছে খ্রিস্টানের ঘরে জন্ম অন্যান্য বিজাতিদের ঘরে জন্ম কিন্তু আল্লাহ রবুল আলমিনের কাছে ঘরে দান করে এর শুকুর করা লাগবে না ওই শুকুর গুজার করা লাগবে না আলাই শুক্রি আদায়ের জন্য বলতেছেন যে আমাকে কি সেই রব্বুল আলমীর বন্ধা হইতে আল্লাহ মুসলমান বাংলাদেশের ভিতরে আলহামদুল্লাহ শতকরা পেরায় বিরানব্বই জন একশোর ভিতরে কত এর ভিতরে আল্লাহ রব্বুল আলমী আল্লাহর কোথাও এই তরিকের ভিতরে আল্লাহ রব আলমিন আমাদেরকে জোরাইছেন অনেক মুসলমান সন্তান তারা আজকে যায় কোথায় গেছিলাম দেখলাম ল্যাং ডা দরবার কি জানি বলে হইয়া গেছে বলে বিশ্ব অলি না কি হয়েছে এখন মানুষ দলে দমে সেখানে দৌড়ায় আর সেখানে সেদিন এই কিছুদিন আগে আমি গেছিলাম এবং মানে ইর ভিতরে লিপ্ত থাকে কি কয়তানির ভিতরে লিপ্ত এরপরে দেখেন বাইরে শিক্ষা ওই একটা রিক্সের উপরে বইয়ে রয়েছে এক পাওয়ার ফেলাইয়া চতুর্শে মহিলা ওই মহিলার তার রিক্সে ফেলে আর মহিলারাই তার খেদ করে নাউজ শুনছি আল্লা রসুল সাল আলাই জাদু করে নাই করছে করছে তাহলে জাদু দেখা গেছে এর ভিতরে একটা ঘটনা জানি পুরা বলে নাই উজারের উজানের কার ইব্রাহিম ওই যে আপনার এই বাংলাদেশের ভিতরে বেদাতির ভিতরে একটা মাইসবান্ডার হ্যাঁ ওখান থেকে যখন যাইতেছে তখন হুজুরে আগেই বলছিলেন হানবুর রহমান তুলে লাই রাখছেন বেদা আতীব কোন ফকির বা কোন পীর নামদারি যার ভিতরে সুনাত নাই ফরজ নাই যার ভিতরে দিনের কোন কার্যক্রম নাই তো মনে করবা বেদা মনে করবা দিনের বহির্ভূত একটা এই ধোকাবাস তাইলে সেখানে থানির রহমত ল তাদের চোখের নজরে পড়া উন্নি অর্থাৎ তাদের চোখের নজরেও যেন পরো না তাই যখন নাকি ওখান থেকে রওনা করছে তখন ওই বেদাতি নাকি বই সেব্রাহিম করছেন একটু পরে তার ভিতরে হালাত পরিবর্তন হয়ে গেছে সে এখন বলতেছে সবচেয়ে ভালো মাইজ ব্যান্ডারের অনেক বলা সুজাস ভর্তি গেছে মুহূর্তের ভিতরে পরিবর্তন এক ঘটনা আমাদের যে বর্তমানে জয়েন্ট সেক্রেটারি জাফর সাহেব সে ঘটনাটা বলছে এখন অসুস্থ দোয়া করে আল্লাহ ঢাকার কোন মধ্যে তিনি ওখানে বসা নামাজ ওই মাসজিদের সামনে থেকে যাবে এখন সবাই বলছে দেওয়ানবাগি যাইবে এখন সবাই কৌতূহল দেখলো দেওয়ানবাগির দেখবে তখন জাফর সাহেবের তো কথা মনে পড়ছে থানব তো লাগছেন তিনি বইছে আর ওই তার সঙ্গে যে ওই মসজিদে সে করছে কি ওই একটু দেখার জন্য স্বপ্ন গেছে যাওয়ার পরে যখন গেছে। শেষ পর্যন্ত মাথায় পানি টেনে দিয়ে দোয়া পড়তে পড়তে পড়তে পড়তে পড়তে পড়তে এক পর্যায়ে যখন তার হুশ হইল তখন সে বলতেছে যে চোখের নজরে সঙ্গে সঙ্গে আমার ভিতর কি হয়েছে তা আমি জানি না এর পরেই সবাই কি সব ধরনের কিন্তু একরকমই করে না কথা বোঝেন নাই এই জন্য এই যে বেতাদিকে দরবারে কোনো খাওয়াও খাওয়া যাবে না কারণ করা হলো জাদু করা হয় এই বিভিন্ন ধরনের ধরনের মিললে পঞ্চ রস বলা হয় ওই এদিকে একটা জাদু করা হয় ওই জাদু নাকি খুব মারাত্মক আকার ধারণ করে আর সেহের হক খুব এর জন্যই হোক না একটা লোক হাওয়ার উপর দিয়ে উড়িয়ে যায় পানির উপর দিয়ে হাইটে যায় এই সর্বনাশ ঠিক না এই জন্য বাজানদেরকে বলবো এরকম বহু বাবা বের হইছে যেখানে মহিলা পুরুষ একাত্রিত বিপর্দ অবস্থায় বাবার দরবার সাজাও পারে বাজান যে বাবার অবস্থায় মহিলা পুরুষ আসা যাওয়া করে সাক্ষ্য দেয় না আল্লাহর হুকুম পর্দা এটা তো কারো বানানো না ডাইরেক্ট আল্লাহ হুকুম আল্লাহর হুকুম পর্দা আল্লাহর হুকুম ফরজ সেখানে যদি ফরস না থাকে তাহলে সে ইসলামের বহির্ভূত একটা লাইনের লোক এটা জ্ঞানেও তো আপনার এই করে এই বিভিন্ন ফেরকা থেকে বিভিন্ন ইমান বিধ্বংসকারী মিশন থেকে আল্লাহ বাঁচাইয়া আল্লাহ চরমানে আল্লাহর কুতুবদের এই তরিকের ভিতরে যুক্ত করছেন এর সুক্রিয়া কেমন আদায় করলো শেষ এই জন্য আদায় করা লাগবে না এই জন্য সুক্রী আদায় করা লাগবে আগামী বছর আবার রমজান রাখে না কি কথা ঠিক না এই আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বন্ধুকে বলবো দশ দিন শেষ হয়ে গেছে রহমতে দিন মা প্রথম দিন আল্লাহ ভেজাল থাকতে পারবে না এই গুনা আজীবনে মাফ হবে না তোর ভিতরে শর্ত বলা হয়েছিল না আপনাদের মত বারবার উদাহরণ দিয়ে বলতেন আমরাও বারবার বলি যে ইংলিশ হুকুম করছিলেন আদমকে নাই আর আদম নবীন সাল্লা সালামকে বলছিল বম বম খাইও না খাইছে এই অপরাধের দিক থেকে সমানিত কে সমান না কিন্তু আদম নবীন গুণ পাওয়া তিনি এ ভুল কইরাই রে তিনি বলা শুরু করেছেন লবানা মাপুত গো আমি আমার নক্সের জুলুম করছি দয়া মায় তুমি আমাকে মাফ করে গে দাও তুমি যদি মাফ না করো আমার কোনো উভয় নাই নরম হয়ে গেছে অর্থাৎ নিজের অন্যায় স্বীকার করছি শব্দটা কি অন্যায় করছি করব না করবো না দুই তিন নম্বর ওই অন্যায় থেকে ফিরে আসতে হবে অন্যায় থেকে তাইলে কি বলছিলাম কি কি করা লাগবে অন্যায় স্বীকার করা লাগবে তো বা কবুল করবেন আপনাকে মাফ করে দেব আর যদি মনে মনে থাকে যা করছি করবই যা এখন সুযোগ আছে তো করলে অসুবিধা কি যা করি তো করবা করে এই তুল্লাখান মা ফেরাতের প্রথম দিন শুরু হয়েছে আল্লাহ রব্বুল আলমী মাফ করবে তাই মাফ করার জন্য তওবা লাগবে না কথা কানা লাগবে না লাগবে না এই আল্লাহ হারাম গুনা যদি হইয়া থাকে এই হারামগুলোগুলোর জন্য মাফের জন্য এই জন্য আমরা তাও বা করবো না আল্লাহ তাও ফিক দান করু এই আজকে মাঘ ফেরাতে প্রথম শুরু হয়েছে আল্লাহ রাবুল আলমে বেধরক ভাবে করবে অন্যান্য সময় আল্লাহ করে দ্বিতীয় দশ দিনের পাহাড় পরিমাণ গুলো নিয়ে তাইলে দ্বিতীয় আমলটা বলছিল তবাই ভা তিন নম্বর আমল বড়ুদ গা আপনি আমাকে বেহেস্তম্বর আমুক মাসে করা লাগবে তাহলে আজকে বিশেষ করে আজকে রমজানের দ্বিতীয় দশ দিন অর্থাৎ মাঘ প্রথম দিন শুরু কি আল্লাহর বান্দারা মাপচাইতে কোনো কষ্ট আছে চাইলে আল্লাহ রব আলমিন ঠিক না তাই যেই কথা বলতে চাইছিলাম বা যান আল্লাহ রাবুল আলমিন মানুষকে সৃষ্টি করছে বারবার সেদিনকে আলোচনা করছিলাম একটা মানুষ দুইটা জিনিস মিললে মানুষ হয় একটা হইলে তার রুখ আর একটা হল শরীর শরীরের রোগ হইয়া একদিন হয়তো মারা গেলে দুরিয়া থেকে বিদায় হয়ে যাবে আর শরীরের চিকিৎসার জন্য এই চিকিৎসা শুন না চিকিৎসা করতে হবে অনেকে আছে যে এল্লা রুপা তাক যাওয়াই হইবে ধুইলাম চিকিৎসা মিছে এইটা কিন্তু আল্লাহরের নিয়ম না আল্লাহর তরি কেনা আল্লাহ রব্বুল আলমে রোগ দিয়েছেন আবার রোগ ভালো হওয়ার জন্য আল্লাহ পদ্ধতিও বানাই দিয়েছে ঠিক কথা ঠিক কি না মত কিসের মতো একটা ফেরকা তাদের মত হলো মানুষ নাকি জাবাস জাবাজ কাকে বলে অর্থাৎ একটা পাথরের মত পাথর যেরকম নাকি এরকম পৈরে থাকলে কোন লড়াছড়া নাই লড়াইলে লড়াই লড়াইলে তাহলে মানুষ হলো জাবাসের মতো অর্থাৎ একটা পাথরের মতলা হয়ে গেছে এই কথার দ্বারা ওরা বলতে চায় যে নাও জুবিল্লা খারাপ কাজ আল্লাহর মাধ্যমে হয় কিন্তু আমাদের আহলে সুন্নতল জামাত আমাদের মত হইল আল্লাহ এবং আল্লাহ রাবুল আলমী শক্তি দান কইরা তারপর রাস্তা বাতাইয় যে এইটা বরিশালের রাস্তা এইটা সিটা রাস্তা কথা বোঝেন এখন আল্লাহ রাবুল আলমিন দেখাই নামে যদি করো এবং আল্লাহ রবুল আলমিন যদি কোন আল্লাহর বান্ধবান্ধী বেহেস্তের রাস্তায় চলতে চায় তাহলে আল্লাহ রবুল তার জন্য বেহেস্তের রাস্তা চলা সহজ করে দেয় অর্থাৎ শক্তি দান করে আর যদি কেউ নামের রাস্তায় চলতে চায় তাকেও আল্লাহ রব্বুল আলমিন নামে রাস্তা চলার জন্য শক্তি দান করে এই আছে বন্দা বান্ধব না আবার চুকুরে বসে থাকতে পারেন না আপনার একটিয়ারের বাহিরে আমি কথা বাইরে দিয়েছি তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে এই ধারণ ক্ষমতা শক্তি দান করছেন যে ইচ্ছা করলে আমি রাস্তা চললে চলতে পারি ইচ্ছা করলে নাও চলতে পারি আমি ঢিল দিয়ে দিলাম কিন্তু ঢিল দিয়ে লাম করা মরে তাই খুব রশি কিন্তু হাতে ধরিয়ে রাখছি ধরিয়ে রাখছি কুল্লু ন রসি কিন্তু আর থাকতে পারব না কি কথা ঠিক না এই জন্য বাজানদার কে বলছিলাম যে একটা হলো রু আর হলো শরীর শরীর ধ্বংস হয়ে গেলে দুনিয়া থেকে বিদায় হয়ে মাটির সঙ্গে মেলবে কিন্তু বাজান এই দুনিয়া শরীলের চিকিৎসা এটা কিন্তু সুন্দর কিন্তু রুহ খুব না খাস্তা কেউ যদি অসুস্থ নিয়ে কবরে যায় তার জাহান্ন রুহের চিকিৎসা অন্তরের চিকিৎসা আত্মার চিকিৎসা এইটা কিন্তু বলেন কি এই ফরজ এই বিশেষ করে আব্বাজার রহমতুল্লাহ এই যে তালিম তর মা বোনদেরকে বলবো যে আত্মশুদ্ধি এইটা কিন্তু করাই লাগবে আমার মনে আছে আব্বাজার বলছিলেন আব্বা একদিন ঢাকা যাইতেছে লঞ্চের মধ্যে কোথায় আব্বাদ ঘুমাইতে আছে পাশে কিছু ওই ইংরেজি শিক্ষিত লোক এরা আব্বাজানের পাশে না হেরাই জানি কি কথা বলছে এখন বৈষে বসে হুজুর দেখ টিটকারি মারি তা আব্বাজানোর গুম ভেঙে গেছে কিছু কিছু কথা তার কানে গেছে যাওয়ার পরে আব্বাজান উঠে এসে হুজুর টু করি আইসে বসছে আইসে তখন আপনার পরিচয় বাড়ি কই মাসাল্লা আপনাদেরকে তো শিক্ষিত মনে হয় মাসাল্লা আপনাদের কাছে বলেন তো মানুষ এবং পশুরবিদের পার্থক্য কি প্রশ্ন করছে মানুষ এবং পশুর বিদের পার্থক্যটা এই পশু ও খাও পশু খাওয়া লাগে তাইলে সব দিক থেকে আলোচনা করলে পশুর যা যা চাহিদা মানুষের সেই চাহিদা তাই মানুষ এবং পশুবেদের পার্থক্যটা কি কথা বলছে মানুষের ভিতরে পার্থক্য হলো যে পশুর ভিতরে আল্লাহ রা আলাবিন ওই যে একটা গোষ্ঠীর টুকরা যে গোষ্ঠীর টুকরা সম্পর্কে আল্লাহ রসুল বলছেন আল্লাহাদ আল্লাহ রসিদম বলছে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোষ্ঠের টুকরাস ওই গোষ্ঠের টুকরাটা যখন ভালো হয়ে যায় আল্লাহ হাফিজ সাল্লাম বলছে ওই মানুষটা ফেরেস্টার কেউ সম্মানিত আর এই গোস্তের টুকরা যখন খারাপ হয়ে যায় ওই মানুষটা কলম নাই নষ্ট হয়ে গেছে ও কুত্তা শিয়াল সুয়ারের চেয়েও খারাপ তখন আব্বাজান রহমান উদাহরণ দিয়ে বলতেছিলেন যে বলেন তো যে আসলে দাম কি এই বাহ্যিক শরীরটা না আসলে কি শরিলের দাম এবার দাম আছে যে দেখবেন এই হাটটা অপাস হয়ে গেছে এই হাটটার সঙ্গে রুহের সম্পর্ক নাই বেতা আছে রুহ আছে ততক্ষণ আমার মূল্য আছে যখন আমার মেটে রুহ নাই তখন আমার এই লাস্টার কোন মূল্য আছে হ্যাঁ পয়সা বইলে তো মানুষের সঙ্গে মিললে সব শেষ হয়ে যাই আর আজকে আপনার এই পাগল হয়ে গেছে আর যে আপনার শরীরটা দাম সেই রুহ দিয়ে আপনার পইসে গইলে ধ্বংস হয়ে যাইতেছে সে ব্যাপারে চিন্তা নাই মানুষ ওই ব্যক্তি যে কি তার রূপ সম্পর্কে চিন্তা করবে কথা ঠিক নেবেন রুহের উপরে এই কথা ঠিক কি না অনেকে কয় বস্তুবাদ মানুষ সইলে গেছে কবর এই পয়সা গইলে মাটিতে মিলিয়ে গেছে এইটার আবার আজাব কোন জায়গায় যে এইটার আজাব হইবে এই যে রুহু দুইটা না স্বপ্নের আবার বাড়িতে কত দুর্ঘটনা কত কিছু দেখছে নতুন বিয়ে করছে এই মিষ্টি খাইতে আছে কত আনন্দ ফুর্তি আবার রোগ ধরিয়ে ফিরিয়া আহারে চিলি ওদের তো ঘুমাইয়া রইছে কিচ্ছুই নেই খবরই নেই আপনাকে যখন তখন কষ্টটা কি নকল মনে হয় রুহের উপরে এই রুহ সম্পর্কে চিন্তা করার জন্যই বিশেষ করে এই তালিম তর্বিয়া কি কথা ঠিক কিনা এই তালিম তর্বিয়ত মধ্যে বাজান যে আল্লাহ যে একটা গোস্তের টুকরা যখন ভালোভাবে মানুষ ভালো যখন খারাপ হয়ে যাবে আলা কলব এই কলবের যে উল্লেখযোগ্য একটা বুড়ি আমি বড় আমি ভালো কোন আমি বড় ভালো বলার শক্তি কোনো মানুষের জোরগান আছে নাকি যখনই তাকাব আসবে তখনি আপনার নিজের পিছনের গুণের কথা খেয়াল করবে এই এমন কোন মানুষ আছে যে গুণ ধরিয়ে বললে কোন মানুষ আছে তাইলে তাই তো আমার উপায় নাই তাহলে আমার কি দরবেশগিরি আর কি বরমেয়াগিরি আর কি ফিরগিরি আর কি মুক্তিগিরি আর কি আলমগিরি উপায় আছে পিছনে গুণের কথা খেয়াল করা লাগবে দ্বিতীয় নম্বরে সঙ্গে সঙ্গে আমি আমি বলার কারণে আমার ভিতরে যদি আমি আমি থাকে তা আমার তো শব্দ নিজেকে নিজে দূর করা লাগবে এই তাকাবি একটা রোগ অন্ত থেকে দূর করা লাগবে রোগের কথা বলা হয়েছিল হিংসা যে একটা জ্বালা আছে হিংসার যে একটা আগুন যার ভিতরে ঢোক সে বোঝে মানে সহ্যই করতে পারে না কি ঘুমাইবে আর কি খাইবে ওরা যদি হাজারো থাকে এই যে একটা জ্বালা না এই যে একটা আগুন না ওর আগুনে ও নিজেই পুড়িয়ে ধ্বংস হইবে তোমার কিছু লাগবে না তুমি হিংসা অন্তর থেকে দূর করা লাগবে সমস্ত ন্যাখাই ভালো এক রকমের হইল যাদের হিংসা কুত্তর সুরত নিয়ে উঠবে সুরাত তাহলে কুত্তর সুরতটা কি কুত্তর ভিতরে হিংসা শেষ নাই খাবার দেখে আছে আবার এরকম দৌড় দেখেছে লড়াইতে লড়াইতে আবাজার বলতে। যে এইরকম করতে করতে করতে করতে সন্ধে হয়ে গেছে ছাগলাই শেষ পর্যন্ত রাত্রে পাতি শ্রী গাল বসছে এবং অন্যান্য যেগুলো আছে ওগুলো সব শেষ করলি এখন আডনি এখন ওইনি অর্থাৎ যে পরিমাণ খাদ্য ছিল ওরা যে কজন ছিল আরো দশজন পনেরো জন লইয়া কুত্তা লইয়া খাইলেও শেষ হইতে না এর ভরিয়ে খাইতে পারো হিংসার কারণে নিজেও খাইতে পারে নাই আর এক সম্পদের দিকে নজর হে ওর এত সম্পদ আমারও লাগবে ওর এত সম্পদ আমার আরো লাগবে এই করতে বলে শেষ পর্যন্ত বাজায় মামলা মোকদ্দমা বাজায় কি বাজায় মামলা মোকদ্দমা বাজাইয়া শেষ মধ্যে জমির জামা দরে ধরেন লাখ টাকা শেষ মধ্যে খুবই হেলায় নাউজুবিল লাখ টাকা আর এমন শেষ পর্যন্ত হিসাব নিকেশ করিয়া ধরিয়া না যদি মামলা ঠকিয়েই বল তাহলে জমির দামও গেল কষ্টও গেল সম্পর্কও নষ্ট হইলো এখন ওইদিকে চাই আর ঘন গন ঘন করে ওই শেষ পর্যন্ত আসলে মূল আর জিনিস কিছু পাইবে না আল্লাহর তোমার যে অবস্থা আল্লাহ রাখছে তোমার নাই তাই তোমার কালি উপরে তুমি চাই তোমার নিচের দিকে চাইতে পারো না আল্লাহ তুমি তো আমাকে ইচ্ছে করলে এরকম গরিব বানাইতে পারতা হ্যাঁ তা তুমি তো আল্লাহ আবার ভালোই আছো আলহামদুলিল্লাহ এই শুক্রিয় আদায় করা লাগবে এই হিংসা বিচার থেকে দূর করা লাগবে আর একটা হইলো হববে যা হব্বমান মালের মহাব্বত সম্মানের মহাব্বত কিসের মহব্বত এই দুনিয়ার মোহাবত সম্মানের মোহব্বত এই কারণেই তো তাম দুনিয়া শেষ হইলো বাংলাদেশ শেষ আলে মোলামা শেষ ইসলামী দল শেষ হইল সমস্ত পরিবার সংসার ধ্বংস বৌদির মতো সদর ছিল সেক্রেটারি ছিল পরামার ভিত্তিক আবার সে সদর হইতে পারে নাই আরে সর্বনাশ এখন তো কোন কামে তো নাই ধারে হে যে মুজাই ছিল এর কোনো পরিচয় এমনকি আমরা যে যাই আমাদের সঙ্গে দেখাও করেন করে নাউজুমিল এই সদরিতে আল্লাহার জন্য না তুমি তো আসছি সম্মান কামাই করার জন্য পদের জন্য আসছিল দুনিয়ার মোহাব্বতের কারণে আসছিল কথা ঠিক না এই বাজান এই যে যার ভিতরে থাকবে সে তার সব ধ্বংস তার তো দুনিয়াতেও দেখবেন জিল্লাতি আর কথা এই সম্মানের মহাব্বা দূর করা লাগবে দুনিয়ার মহাব্বা দূর করা লাগবে এই দুনিয়ার মহাব্বার সম্মানের কারণে এই যে দেখবেন আজকে সরমনে আল্লা রবুল্লাহ আলমী এই আল্লাহর কুতুবদের দোয়ার বরকুত আল্লাহর রহমত কথা ঠিক না আজকে তো পোলা মানুষ বেশি বয়স্কও না এইবার অত বড় নামি দেবী আলমও না অত বড় মুফতি মহাদেশ লাগানো না অত কিছু না আহা এইগুলার কথা এত মানুষ সরমনাই যায় এত মানুষ এদেরকে মহব্বত করে বেপারটা কি এই আমাদেরকে সম্মান করে না সম্মানের মহাব্বত এরপর কি মহব্বত ক্ষমতার মহব্বত দুনিয়ার মহব্বত কথা ঠিক এই জন্য আমার বাজানদের কি বলবো কত জায়গায় কত কথা শুনি এই বেডা এই এই দ্বারের ইয়ে আবার দূরে যাও কায় ওখানে পাই সুখী তখন একজনের প্রশ্ন করছে যে তুমি এত তুমি যা বাক আমরা আসিনে। আমাদের আমাদেরও তো আসতে পারো এত দূরে গেলে লাভটা কি হুজুর একটু মানে পুরুক্ষ করে যেভাবে আল্লাহ তো এইভাবে জব দিচ্ছ আর শু হয়ে গেছে কথা বোঝেন নাই এইটা হইলো মান সম্মানের মহাব্বত ক্ষমতার মহব্বত জোরে বলেন কথা ঠিক না করা সবাইকে তো আমিরুল্লাউ তালাভুক এই গোলাম নিয়ে রওনা করেম যাইবে কোথায় যাইবে এখন উঠ আর গোলাম উঠে অর্ধেক দুনিয়ার রাজা উটের পিঠের মধ্যে গোলাম রশি আমিরুল আমির কোথায় বসা উটের পিঠে বসা কিছুক্ষণ পরেই আমিরুল মুমিনিন বলতেছে গোলাম তুমি এখন উটের পিঠে উঠবা আর আমি একটু দেখারে সর্বনাশে মেম্বার সাহা বাড়ি আছে এখন গোলাম একটা আশ্চর্য কথা না গোলাম ফিটে থাকবে উঠে আর আমি রশি টানবে গোলাম গিয়ে সম্ভব হ্যাঁ গোলাম তো বানি বেদি গে গেছে কি করবো আমির হুকুম করছে এরকম আবার কিছুক্ষণ পর আমিরুল মুখের উটের পিঠে উঠে গোলাম রশি টানে আল্লাহর কুদরত দেখেন যখন জেরু জালমের ভিতরে পৌষবে তখন উটের রশি টানার পালা আমিরুল মুখ মিনি আমিরুল হে না রায় থাকবি আল্লাহু আকবার দিয়ে যখন সামনে আগাই গেছে তখন উঠির পিঠে গোলাম বলতেছে আমি আমিরুল মুখ না আমিরুল মুখ চরিত্রা দুনিয়ার অসুকুল্লী ঘটেই আতিন সমস্ত গুণার মূল হলো দুনিয়ার মহব্বত সম্মানের মহব্বত এইটা অন্ত থেকে দূর করা লাগবে যখন নাকি এই অবস্থা দেখছে আর ভিন্ন ভাবে আলোচনার মাধ্যমে দেখেননি একটু ভিতরে কোন তাসির ক্রিয়া হয় কি আল্লাহ আক যখন নাকি ঘোষণা হয়ে গেল যে কাফের মুক্ত মক্কা শরীফ এই এলাকার ভিতরে কোন কাফের থাকতে থাকতে পারবে না থাকতে পারবে না সব শরীর আজাদ হয়েছে ফাতে হয়েছে এখন সবাই তো যার যার গাঠি বসে রওনা করছে বুড়িমা অত্যন্ত বুড়া এখন তার কিছু মালাজ মালাসবাব আছে তার কিছু সম্পদ আছে গাঠি হইছে যে বুড়িমা নিয়ে যাইবে থেকে বালাটা আইলো এই বালাডা আইসিয়া আজকে আমাদের এলাকা ছেড়ে আমাদের যাইতে হইতেছে এখন আমি বুড়া মানুষ আমি এই গাঠি বসতে নিয়ে যাবো কি এখন ওর ধ্বংস এরকম আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আমি পাশে বসে মাগো আপনি যাইবেন কোথায় আমি অমুক জায়গায় যাবো মাগ গাঠি আমার মাথায় মাথায় দৌজাহান আপনি থাকবে সামনে কারণ মহিলা যদি সামনে হাঁটে আপনি পিছনে হাঁটলে আপনার খারাপ নজর তার দিকে এসে যাইতে পারে এই জন্য নিয়ম হইল মহিলা হাঁটার সময় রাস্তা থাকবে কোথায় পিছনে আর পুরুষ থাকবে বাজার এমন কোন দিক নাই যেখানে আপনার আমার গুনার থেকে বাসবার জন্য নব থেকে বাসার জন্য এরকম পথ দিক নির্দেশনা দেয় নাই এরকম কোন জায়গা নাই কথা বোঝেন না যখন নাকি আল্লাহ রসুল সাল আলহি বুড়া মায়ের ডাক্তি যখন নাকি জায়গায় পৌঁছা দিল তখন বুড়া মা দোয়া করতেছেন বাবা আল্লাহ তোমাকে সব দিক থেকে সম্মানিত তোমার মত একটা লোক যদি আজকে এলাকার সমাজের শাসক হইত তাহলে মানুষের কত শান্তি পাইতো তখন আল্লাহ রসুল সালাম বলতেছেন মাগ আমি সেই যখন বলছে আমি সেই এর পরে বলতেছে মাগ আল্লা আলমিন আমাকে দুনিয়ায় মানুষকে কষ্ট দেওয়ার জন্য পাঠায় দেয় আল্লাহ রাবুল আলমিন আমাকে দুনিয়ায় পাঠাইছি এই দুনিয়ার সমস্ত মানুষ মাকরুকাতের শান্তির জন্য আল্লা কথা ঠিক না আল্লাহ জেলটা কেমন ছিল আরে আল্লাহ হাবি যত মারার জন্য যারা গেছিল আল্লাহ রসুল তাদেরকে মাফ করে দিস জানে শত্রু মাফ করে কথা ঠিক না এরকম আল্লাহ রসুলের যে ইতিহাস কথা ঠিক কিনা আমি আমার বাজানদেরকে বলবো এই দুনিয়ার মহাব্বকে যাদেরকে পাইছি সম্মানের মহাব্ব যাদেরকে পাইছি একটু তারা চক্ষু করে বন্ধ করে একটু মোরাকাবাই করেন না কি যারা নাকি দুনিয়ার মহাব্বাতে পড়ছেন এবং তারা এই দুনিয়াটা হলো একটা মর বা মুর্দা এর পিছনে যারা পড়বে আখের স্থায়ী জিন্দিগি যারা ধ্বংস করবে এরা হল দুনিয়ার পুত্র আল্লাব এ আল্লা পর্দা কোন মানুষের দল দৌড়ায় কখন মরক নদীর কিনারায় আসবে আর ওইটা সিঁড়া ফাইরা খাইবে ঠিক বাজার দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে আল্লাহ হাবিব হাদিসের ভিতরে বলছেন কাবাহতেন যদি একটা পরিমাণ কোন মূল্য আল্লাহ তাদেরকে আল্লাহ রব আলীন এক ভোগ পানি ও পান করতে দিতেন মা কার পানি নেয় আল্লাহ বাজান ফল নেয় আমার খাবা আর আমার মাওলার নাফার মানি করবা আমার মাওলা কিন্তু নাফার মানদেরকে তার নেমাত ভক্ত করতে দিতেন না কিন্তু এর কোন মূল্যই আল্লাহর দরবারে নাই আমার আব্বা একটা উদাহরণ দিয়ে বলতো বাজান তুমি জমিনের ভিতরে রয়েছে যার করো তোমার কাছে মূল্য নাই বাজার যখনই ওই ফ্যাবসা কোন লোক যদি ওইটা কুড়ে এক নেওয়া শুরু করে তখন তোমার সন্তান যদি ডাক দেওয়া আব্বা আমাদের জমি এই নাড়াকুঠেও মুখ মানুষ নিয়ে যায় তখন তুমি বলবা আসো আমাদের যা যা দরকার সব নিয়ে আসছি ধান নিয়ে নারা নাড়াকুটাও নিয়ে আসছি কিছু বাকি নাই কিছু ঠিক বা জানান দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে আল্লাহুল আলমিনের দরবারে একটা মাসির পাকনা না পরিমাণ গুরুত্ব মূল্য মাওলার দরবারে না পাকনার সঙ্গে কেন তুলনা করা হইল কারণ আল্লাহ রব্বুল আলমিন মাসিক তৈরি করছেন তাও তো আল্লাহর একটা সৃষ্টি তুমি কারিগর তুমি যদি কোনো সত্যি একটা নগন্য জিনিসও তৈরি করো তুমি কারিগর হিসাবে যেহেতু এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে আমার মাওলার কাছে একটা মাসির পাক না করো বলল না এই জন্যই বলছিলেন হাতি কাছে যদি তোমার একবার ধারণা আসতো বাজার এ দুনিয়ার সম্পদের প্রতি তোমরা কোন লো বাস্ত কারণ এলো সব হলো ক্ষণস্থায়ী অস্থায়ী সম্পর্কে কেমন আরেকজন ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন বসবাস করছিলাম একজন উত্তর দেবেন লাভিস না একদিন অথবা একদিনের কিছু অংশ আর একজনে বলবে না আমার তো মনে হয় ঘরে এক দরজা থেকে ঢুকছি অন্য দরজা থেকে বের হযা গেছি আরে যখন রব আলিন আমাদেরকে এই চরমের তালিম তর্ব নিয়ে আসছে এখানে আছে পর্দালে কত মা আমাকে বসাই জফুল কাল আমার মাওলার হাতে মাওলার কাছে সবসময় চক্ষু দিয়ে পানি ফালাও কানু মাওলার কাছে মা আমার মাওলা কিন্তু বড় মায়ার মাওলা তুমিল্লাহ হারে হাসি বাজা দর কা ফেরগে বড় ভূত পুরুষ বাবা হৃদর গাহে মা দরগাহে সতবার আগের তো বা সে আমার মাওলা বড় দয়ার মাওলার মাওলা আমার মাওলাওলার পাহাড় পরিমাণ যদি গুণা হইয়া যায় পাহাড়ে যদি জুলুম এমনকি যদি ভূত পূজার মতো গুণা করিয়া থাকো দেলটারে ভাঙ্গা যদি খাওয়ালে তাও পারিয়াতে মাওলার দরবারে দেলটাকে ভাঙা যাক জুড়ে দাও মালি মালিকের গুণাকার তো হাজির হয়ে গেছে গুণার কোন অভাব নাই পাহাড় গুণা হয়ে গেছে তুমি মাওলা ছাড়া আর কোন তোমার দরজা তো আর কোনো দরজা নাই আমি আমা ডাক দেবো তুমি ছাড়া আর কোনো মাওলা যদি তুমি হাঁকাইয়ালাও হাকায় আর তো কোন মাওলা নাই আর তো কোন দল বজা নাই এরকম খেয়াল করে দেবতাকে ভাঙ্গিয়া যদি করে আমার মাওলা বন্দাবান দিকে হাজার গুণ বেশি মহাব করে আমার মাওলা বন্দাবান দিকে এই রমজানের আজকে মাঘ প্রথমে যাইতেছে আমার মাওলা মা বুনের কথা মনে করোটাকে মাওলার দরবারে ভাঙিয়ে দাও সত্যের পানি ফেলাই দরবারে মালিক ডাকাতি আমি আমরা একটু উহার বলতাম বন্ধা বান্ধী তুই যদি আমাকে পাওয়ার জন্য ছর দিয়ে যাও আমারও আমার দৌড়ে যাইয়া আমারও আমাদের ফুলে জায়গা না দিয়া পার কত সাদা গাড়িওয়ালা মানুষ নিয়ে হাত ধরল আল্লাহ আমার সব আমার ভাইদের সহ আল্লাহ আমার বাচ্চাদের কিছু আমাদের ভাইদের বাচ্চাদের কিছু আমাদের আমার স্ত্রী আমার বোন সহ আমার আল্লাহ আমার খবরে রয়েছে বাগান বানাই দাম আমরা যারা হাত তুলছি জানি না سبحان <تصفيق> <تصفيق> <تصفيق> <متصفيق> <متصفيق> <متصفيق> <متصفيق> الحمد لله رب العالمين